السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعیا إلى الله بإذنه وصراجا منيرا اللهم صلِّ وسلِّم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم علمنا ما جهلنا সম্মানিত সদরে জলসা আসহাবুল সদিল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত সুধী আয়ুহাল হাফলুল করিম আল্লাহ রাবুল আলমদের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার দিনের উপর চলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আল কোরআন এবং তারই বিশুদ্ধ ব্যাখ্যা এর সাথে পরিচয় করে দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লা অনুসারণের আজকের আলোচনা আসলে বিজ্ঞান ভিত্তিক কোন আলোচনা নয় এবং অনেকটা একাডেমিক আলোচনাও নয় ইনশাল আমরা একজন মুসলিম হিসাবে আল্লা কাছে ফেরার যে তাগিদ সেটি নিয়ে আজকে কথা বলব ইনশাল্লাহ আল কুরানের সর্বশেষ নাজিলকৃত যে আয়াত অনেক মুফাসেরাম বলেছেন সেটি দিয়ে আমরা শুরু করব মহান রাবুল আলামিন বলেছেন সুরালার দুশো একাশি নম্বর আয়াত ওহম্লাইন আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা ফিরে যাবে আর প্রত্যেক আত্মা যা সে অর্জন করেছে তা পরিপূর্ণ মাত্রায় ফিরে পাবে এবং তাদের প্রতি কোনো জুনুন করা হবে না আর আল্লাহ তা তার কাছে ফেরার কথা আমাদেরকে বলেছেন বাস্তব ভিত্তিতে তার কাছে ফিরতে হবে আল্লাহর কাছ থেকেই আমরা এসেছি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই ফিরে যেতে হবে আল্লাহা তুমা ইত আল্লাহ সৃষ্টিকে প্রথম শুরু করেছেন এবং তিনি পুতরায় সৃষ্টি করবেন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে কই ফ্লাউন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছ কিভাবে তোমরা আল্লাহর প্রতি কুফুরি পোষণ করছ অথচ তিনি তোমাদেরকে জীবিত করেছেন তিনি আবার তোমাদেরকে দান করবেন এবং পরিশেষে আবারও তিনি তোমাদেরকে জীবিত করবেন এবং সর্বশেষে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে আল কোরআনে আল্লাহ তালা বারবার তার কাছে ফিরে যাওয়ার কথা বলেছেন এই ফিরে যাওয়াটা হচ্ছে বাস্তব ভিত্তিতে ফিরে যাওয়া দুনিয়ার জীবনের অবসানের পর আল্লাহর কাছে ফিরে যাওয়া প্রত্যেকে মৃত্যুর এবং তারপর আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন করতে হবে আফা হাসিফ তুমা ইউন তোমরা কে ধারণা করছ যে আমরা আল্লাহ বলছেন আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং আমাদের কাছে তোমাদের ফিরে আসতে হবে না সম্মানিত সুধি এই দুনিয়ার জীবন খুবই তুচ্ছ খুবই সীমাবদ্ধ ক্ষণিকের এই জীবন এবং তারপর আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অতএব এই সর্বশেষ ফিরে যাওয়ার আগে আরেকটি ফিরে যাওয়ার কথা আমাদের একটু ভাবতে হবে সেটি হচ্ছে আল ইনাবা আল ইনাবা আল্লাহর কাছে ফিরে যাওয়া আল্লাহর দিকে ফিরে যাওয়া আল্লাহ এবং আমাদের রব তোমার উপরে আমরা তাওয়া ইলাইকা এনাবনা তোমার কাছে আমরা ফিরে এসেছি তোমার দিকে আমরা ফিরে এসেছি তোমার নির্দেশের দিকে তোমার শরিয়ার দিকে তোমার দিনের দিকে তোমার রাসুল তোমার দিকে গন্তব্য বা ইল্লাহ আল্লাহর কাছে ফিরে আসার নির্দেশ তিনি আল কোরআনে বারবার দিয়েছেন আল্লাহর যারা প্রিয় মানুষ তারা আল্লাহর কাছে ফিরে এসেছেন সকল নবীরা আল্লাহর কাছেই ফিরে এসেছেন আল্লা কাছে ধর্ণা দিয়েছেন এই জন্যে যে তাদের দেখে জাতির লোকেরা আল্লাহর কাছে ফিরে আসবে কারণ অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে বসে আছে মানুষ তাদের দায়িত্ব কর্তব্য ভুলে আজকে তারা দিশে হারার মতো শয়তানের বিভিন্ন চক্রান্তে তারা এই পৃথিবীর নানা শেরক বেদাত এবং বিভ্রান্তির পানির মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে তারা নিবজ্জিত হচ্ছে তারা ভ্রান্ত হয়ে যাচ্ছে আল্লাহ তার দিকে চলে আসার প্রতি আমাদেরকে নির্দেশ করেছেন সম্মানিত আমি প্রথমেই ইনাবাহ এর সামান্য কিছু ব্যাখ্যা করব। আমরা এর আগে বারবার দেখেছি আল্লাহ বলেছেন তুমা ইলাই হে তুর ইলাইনা তুর আমাদের দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে বলেছেন এখানে রুজুর বলতে একদম পুরোপুরি ফেরা বাস্তব ভিত্তিক ফেরা আর আরেকটি শব্দ তিনি আল কোরআনে বারবার ইউজ করেছেন সেটি হচ্ছে আল ইনা আল ইনায় আল্লাহর দিকে ফিরে আসা এই ফিরে আসাটা হচ্ছে আদর্শিক ফিরে আসা এই ফিরে আসাটা হচ্ছে বিভ্রান্তি থেকে মুখ ফিরিয়ে নিয়ে সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসা সুতরাং আল ইনাবা মানে হচ্ছে আর কোরআন এবং রাসুল্লাহ সাল্লিয়ামের সুন্নার দিকে ফিরে আসা তার সিরার দিকে ফিরে আসা ইমাম কাইম রাহমাহুল্লাহ তিনি আল এনাবার সুন্দর একটি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন হচ্ছে কোন সময়ের থেকে বাদ যাবে না প্রতিটি সময়ে আল্লাহর দিকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসা তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত জীবনের প্রত্যেকটা কাজ এমনভাবে সম্পাদন করতে হবে যাতে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এটাই আল্লাহর কাছে ফিরে আসা এবং কিভাবে আল্লাহ সন্তুষ্ট হন সেটি আমাদের ভাবতে হবে এবং সর্বতভাবে খুব দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেকটা কাজে যেন আল্লাহ সন্তুষ্ট হন এটাই হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা সুতরাং আল্লাহর দিকে ফিরে আসার আর কোনো আয়োজন নেই এটি হচ্ছে আমার মনে হয় একজন মস্তিমের জন্য সবচেয়ে সহজ কাজ যিনি মানসিকভাবে আল্লাহর বান্ধা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন যিনি কোরআন এবং সন্ন্যার জ্ঞানের আলোকে আলোকিত হয়েছেন আবার মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ যখন তিনি আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যান বিশ্বাসের জায়গা থেকে ইমানের জায়গা থেকে যখন তিনি পিছু হটে যান এবং যখন তিনি কোরআন সন্নার আলো থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখেন তখন তার জন্য আল্লাহর দিকে ফিরে আসা সত্যি খুব কঠিন হয়ে যায় আজকে আমরা নবীদের কিছু বিষয় এবং আল্লাহ কিভাবে ফিরে আসতে বলবেন সেটা বলার আগে আমাদের সমাজের চালচিত্রে যারা আমরা নানা পেশাজীবী মানুষ বিভিন্ন রকমের মানুষ তারা কিভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে আছি এবং কিভাবে আল্লাহর দিকে ফিরে আসতে পারি সে বিষয়টা একটু আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল প্রথমত আমি ওলামাইকেরামের কথাই বলবো যেহেতু ওলামাইকেরাম উলুল আমরের অন্তর্ভুক্ত আল্লাহ তালা যাদেরকে অনুসরণের কথা বলেছেন উলিল এম রেমিন কোনো এবং তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর তাদেরও অনুসরণ করো যার শিরোভাগে আছেন মুসলিম নেতৃবৃন্দ যারা সত্যিকারের কোরআন এবং সন্ন্যার উপর আছেন এবং তাদের সাথে আছেন ওলামাই কেরাম আজকে দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের ওলামাই কেরামের কাছে জাতির যে প্রত্যাশা অনেকাংশেই তারা সেটা পূরণ করছেন না আর সত্যিকার অর্থে যারা আজকে এলএমের নেতৃত্ব দিচ্ছেন বলে মানুষ মনে করছে এই প্রশ্নটা কিন্তু আমাদের জায়গায় স্বাভাবিক যে সত্যি কি এলেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সমাজে যারা আহদুল আহম এবং ওলামাই কেরাম নামে পরিচিত তারা কি এলেমের বিশুদ্ধ চর্চা করছেন এলেমকে ধারণ করছেন তারা কি আসলেই এলেমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তারাকে অর্জন করেছেন তাহলে আজকে একটু আত্মবিশ্লেষণের প্রয়োজন হয়ে পড়ে যদি তা না করেন তাহলে তাদের জন্য আল্লাহর দিকে ফেরার বিষয়টা হবে সহি এলেমের দিকে ফিরে আসা কারণ সহিমটা আমাদেরকে একটা সুন্দর ম্যাথড দেবে জীবনের একটা সুন্দর পদ্ধতি শিখিয়ে দেবে যে পদ্ধতিটা আমরা দেখেছি রসুল্লাহাল্লামের কাছে তার সাহাবা অর্থাৎ তার ছাত্ররা পেয়েছেন শিখেছেন এবং সেই পদ্ধতি শিখে তারা এই সমাজটাকে সুন্দর করেছেন তারা সম্পূর্ণ ভালো মানুষে পরিণত হয়েছেন এই সমাজের এক সময় যারা ছিল মানে বড় ধরনের আপদ যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল সমাজে দুর্নীতি বাজ হিসাবে যারা চিহ্নিত হতো কিন্তু আহরণের কারণে তারা হয়ে গেলেন জ্ঞানী জ্ঞানের আলোকে আলোকিত আল কোরআনের সৈনিক আসন্নার অনুসারী এবং সমাজের সবচেয়ে সভ্য নাগরিক সুভান আল্লাহ এটাই হচ্ছে সহি এলেমের অনুসরণের অনিবার্য একটা ফলাফল মনে রাখবেন সবকিছুর একটা অনিবার্য ফলাফল আছে প্রত্যেকটা কাজের সেটা পজিটিভ ইতিবাচক হোক নেগেটিভ বা নেতিবাচক হোক যদি কেউ নিঃশ্বাস বন্ধ করে রাখেন দেখবেন যে কিছুক্ষণ পরেই তিনি মারা যাবেন তাই না এভাবে আরো অনেকগুলো কাজ আছে এটা হচ্ছে নেগেটিভ কাজ আবার আপনার প্রচণ্ড খিদা লাগার পরে যদি আপনি পেট ভরে খান তাহলে দেখবেন অনেক শক্তি অনুভব করবেন এগুলো হচ্ছে অনিবার্য পরিণতি যে কোনো কাজের অনিবার্য পরিণতি আছে এখন আজকে প্রশ্ন আসতে পারে যে আমাদের মধ্যে তাহলে এত মতভেদ কেন আমাদের ওলামাই কেরামের মধ্যে কেন এত বিভেদ তার কারণ হচ্ছে আসলে সত্যিকারের সমস্ত এলেমের যে ভান্ডার সেটা হয়তো আমাদের কাছে আছে কিন্তু তার বিয়াতটা আমাদের কাছে নেই তার এডুকেশনটা আমাদের কাছে নেই যেমন আমরা একটা আয়াত তেলাওয়াত করলাম আয়াতের একটা শিক্ষা আছে আমাদের অনেকেই হাফিজুল কোরআন হচ্ছে কিন্তু আয়াতের শিক্ষা গ্রহণ করছে না আমরা যারা প্রতিদিন পরে, কিংবা প্রত্যেক সালাতের পরে কোরআন তেলাওয়াত করি আমরা কোরআন তেলাওয়াতটাই করে যাই কিন্তু তেলাওয়াতের মর্ম বুঝি না আমরা কোরআনের যে মেসেজটা যে বাণীটা যে নির্দেশটা সেটা কিন্তু আমরা ধারণ করি না আমাদের হৃদয়ে ঢোকে না ফলে কোরআনের তেলাওয়াতের যে সবাবটা সেটা আমরা অর্জন করি সত্য কিন্তু কোরআনের যে তাফির কোরানের যে প্রভাব কোরআন যে আমাদেরকে সব দিক থেকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার কথা সেটি কিন্তু আর হচ্ছে না কারণ কোরআন যে আমরা বুঝি না আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের না বুঝে তেলাওয়াতের একটা বই হিসাবে আমরা গ্রহণ করেছি যাই হোক আজকে ওলামাতের এলমের থেকে ফিরে আসাটা এবং আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর ওয়াস্তে সঠিক সহিমের চর্চা করুন আল্লাহর ওয়াস্তে ভুল বিভ্রান্তিমূলক যেটা জ্ঞান নয় সেটাকে জ্ঞান হিসেবে করবেন না কারণ জ্ঞান যেটা আর জ্ঞান নয় যেটা এ দুটো কখনো একসাথ হতে পারে না এজন্যই আমরা বারবার বলি জাল হাদিস কখনো হাদিসের মর্ম এবং হাদিসের গ্রহণ করতে পারে না। যারা ভুল জ্ঞান নিয়ে অগ্রসর হবেন সেখানে ঐক্য সম্ভব নয় সেখানে সঠিক ইসলামের প্রতিনিধিত্ব সম্ভব নয় এনাবা ইল্লাহ আহলুল আলম তোলাবুল আলমের জন্য হচ্ছে সহি আলম তালাশ করা অর্জন করা এবং সহি এলেম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আর যেগুলো এলেম নয় সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া যেই কাজ মানুষকে শেরকের দিকে ঠেলে দেয় যেই কাজ মানুষকে বেদাতে দিকে ঠেলে দেয় যেই কাজ মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয় সেটি কিন্তু এলেম নয় মনে রাখতে হবে অতএব সহি এলম এবং আল কুরানের সাহি ব্যাখ্যা সহি হাদিসের দিকে সহিদার দিকে ফিরে আসার মধ্য দিয়েই আসলে সত্যিকার অর্থে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে আরেকটি বিষয় আমি বলবো বলব আকিদা এটি আল্লাহ মহান একটা যারা নারা আলেমের আলোকে এই এইদা অর্জন করেছেন তারা সেই ন্যামাটাকে এনজয় করেন তাদের মধ্যে একটা মারাত্মক আস্থা তৈরি হয় এবং তারা আল্লাহর কাছে সব সময় সবসময় শ্রেষ্বনত থাকেন সুক্রিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ বলেন আন যে আল্লাহ আল্লাহাদ পক্ষ থেকে এটা হেদায় আছে সুতরাং আজকে যারা আমরা ইসলামের সঠিক মানহাজের অনুসারী তাদেরকে মনে রাখতে হবে ইখতেলাফ যদি কোনো কোথাও কোথাও থাকে বৃহত্তরৈক্য নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে না মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না অন্যায় আচরণ করা যাবে না আলেমদের পেছনে খারাপ এবং কটু বাক্য প্রয়োগ করা যাবে না শাইকদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সরাসরি নাসিহাতের মধ্য দিয়েই আমাদেরকে সম্পাদন করতে হবে অন্যথায় শুধু ব্লগের মধ্যে ফেসবুকের মধ্যে ইনাকে পচানো ওনাকে পচানো এটি কিন্তু আসলে কখনোই উচিত নয় কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণদের মধ্যে অতি আবেগী অতি উৎসাহী কিছু তরুণরা রয়েছে কিছু মানুষ রয়েছে যারা আসলে মানুষের সাথে এবং ওলামাদের সাথে অন্য মুসলিম ভাই সাথে কি করে আচরণ করতে হয় সে আদবটা তারা জানেন না অতএব এখানে ইনা বা হচ্ছে সে আদব রক্ষা করা আল্লাহ এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের যে মহান শিক্ষা সে মহান শিক্ষাকে ধারণ করা আজকে আমরা সমাজে যদি দেখি আমাদের ছাত্রদের আমাদের তরুণদের সেখানেও আমরা লক্ষ্য করি যদিও তরুণদের একটা বড় অংশ আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরে এসেছে তারা সত্যকে জানতে চায় তারা শিখছে তারা পড়ছে তারা শায়েদদের সাথে জামাত করছে কিন্তু একটা বৃহৎ অংশ তারা এখন ভুল বিভ্রান্তির মধ্যে আছে হাবুটুবু খাচ্ছে একটা অংশ তারা নাস্তিক হয়ে গেছে আরেকটা অংশ তারা মাদক দ্রব্য সেবন করছে আরেকটা অংশ দুনিয়াকে এনজয় করছে গান বাজনা বাদ্য কনসার্ট সিনেমা নাটক ইত্যাদি সবকিছুর মধ্যে তারা নিমজ্জিত হয়ে আছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আনিবু আল্লাহর দিকে ফিরে আল্লাহ হে তরুণ আল্লাহর দিকে তোমরা ফিরে এসো কারণ আল্লাহর দিকে ফিরা ছাড়া দুনিয়া এবং আখেরাতের আর কোনো নাজাত নেই এবং দুনিয়ার কোন সাফল্য প্রকৃত অর্থে সাফল্য হিসাবে কখনোই গণ্য হবে না যদি আল্লাহর দিকে আমরা ফিরে না আসি আজকে আমাদের সমাজের বহু পেশাজীবীদেরকে আমরা দেখছি শুধু দুনিয়ার জীবনের যৌন অর্জনের তাড়নায় তারা হেন কোনো কাজ নেই তারা বাদ দিচ্ছে সমস্ত দুর্নীতির সাথে মাখামাখি করছে অনেক পেশাজীবীদেরকে আমরা দেখছি প্রকৌশলী আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার প্রশাসনিক কর্মকর্তা কিংবা কোনো কোনো ক্ষেত্রে জনপ্রতিনিধি ইত্যাদি নানা রকম লোকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে আল্লাহর দিকে তারা ফিরে আসছে না এবং ফিরে আসছে না বলেই তাদের দ্বারা এমন কিছু কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে যেটি আসলে মানবতা বিরোধী। যেটি মানব বিরোধী যেটি কোরআন এবং বিরোধী। আমরা তাদের কুদাত্ত আহ্বান জানাবো আসুন আল্লাহর দিকে ফিরে আসুন তাও করুন এসতেক ফার করুন আল্লাহর কাছে ক্ষমা চান এবং এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে একটা সুন্দর জীবন গঠন করুন যেটি আল কোরআন আল্লাহ বলেছেন যদি জনপদের লোকেরা ইমাদ আনত তাকুয়া অবলম্বন করত তাহলে আমরা তাদের উপর আসমান এবং জমিনের বরকতের দুয়ার উন্মুক্ত করে দিতাম সুলহান অতএব আজকে যদি প্রকৃত উন্নয়ন আমরা চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইমানের দিকে এবং তাকুয়ার দিকে ফিরে আসতে হবে এটাই হচ্ছে আল ইনাহা ইল আল্লাহর দিকে ফিরে আসা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় আমরা হাত দিব প্রত্যেকটা যেখানেই বলি সেখানেই কিন্তু প্রবলেম রয়ে গেছে এবং প্রবলেমটা হচ্ছে আল্লার দিকে ফিরে না আসা ফলে আজকে যদি আমরা আমাদের এই মেগাসিটি গুলোতে ট্রাফিক জ্যাম তৈরি হওয়ার মূল কারণ বিশ্লেষণ করি দেখব যে আমাদের ড্রাইভারদের মধ্যে তাকোয়া নেই এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা অবলীলায় মানুষকে চাপা দিয়ে মেরে ফেলছে বিশ্বাস করুন যদি এই ড্রাইভাররা দিনের কিছু শিক্ষা গ্রহণ করত। এবং আল্লাহর দিকে ফিরে আসতো সবার আগে তারা ভয় করত যত্রতত্র তারা গাড়ি থামাত না আল্লাহকে ভয় করতে। তারা কোনো পথচারীকে চাপা দিত না প্রত্যেকটা জায়গায় তাকোয়ার প্রভাবে আসলে সমাজের মধ্যে কিন্তু শান্তি আসত আজকে ভুলভাবে আমাদের অনেকেই নেতৃত্ব পর্যায়ের অনেকে কিংবা শিক্ষাবিদদের অনেকেই যারা আসলে নিজেরা ইসলামের বিরোধিতা অবতীর্ণ হয়েছেন তারা ইসলামকে ভাবছেন ধর্মান্ধতা তারা এটাকে ভাবছেন পশ্চাৎপদতা অথচ আজকের আধুনিক মানসিকতা তারা যেটাকে নাম দিয়েছে সেটা কিন্তু আমাদের সুনাগরিক তৈরি করতে পারেনি আজকের আধুনিক শিক্ষা আমাদেরকে কিছু মেশিন উপহার দিয়েছে মনুষ্যত্ব সম্পন্ন কোন মানুষ কিন্তু আমরা পাচ্ছি না যারা আল্লাহকে ভয় করবে যারা রসল্লা সাল্লা সালামের সন্নাকে অনুসরণ করবে এবং যারা আল্লাহর দিকে ফিরে এসে সমাজের সবচেয়ে সুনাগরিক হবে যেমনটি হয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালামের হাতে গড়া সেই প্রজন্ম যাদেরকে আমরা সাহাবাই কেরাম বলে জানি আমরা যদি আজকে ব্যবসায়ী মহলের দিকে তাকওয়া আল্লাহর দিকে ফিরে আসার প্রবণতা কোথায় অনেক ব্যবসায়ীর দেখা যায় কপালে দাগ পড়ে গেছে সাজদার কিন্তু ব্যবসায় কিন্তু তিনি আর এটা মনে রাখেন না ব্যবসায়ীর ক্ষেত্রে যত ধরনের দুর্নীতি আছে সবটাই তারা করে থাকেন এবং সেখানে ঘুষের লেনদেন সুদের লেনদেন এবং সেখানে ভেজাল মিশ্রিত করা সেখানে অন্যায়মূলক আরও যত ভুল বিভ্রান্তি পাপাচার রয়েছে যেটি মূলত মানুষের বিরুদ্ধে চলে যায় দেশের বিরুদ্ধে চলে যায় সমাজের বিরুদ্ধে চলে যায় এমন সব কর্মকাণ্ড তারা করছেন মানুষকে খাওয়াচ্ছেন যেটি সেটি তৈ্যেব নয় অনেক ক্ষেত্রে সেটি হালালো নয় অথচ মানুষকে হালালাম তৈ্যেবা খাওয়ার প্রতি আল্লা তালা নির্দেশ দিয়েছেন কেন এটা হচ্ছে কারণ তারা আল্লাহর দিকে ফিরে আসেননি আমরা তাদেরকে বলবো ই আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহকে ভয় করুন তাহলেই আল্লাহ আপনাদেরকে বরকত দিবেন আজকে আমরা ভাবছি কোটি কোটি কাড়ি কাড়ি টাকার মধ্য দিয়ে হয়তো আমাদের পৃথিবীর উন্নয়ন হবে আমাদের জাগতিক উন্নয়ন হবে এবং আমিও হয়তো অনেক কিছুর মালিক হব অনেক সুন্দর লাইফ লিড করব এটা এটা মরিচিকাসম মিথ্যে কথা টাকা দিয়ে বিত্ত বৈভব দিয়ে আসলে পৃথিবীর শান্তি না যায় না পৃথিবীর শান্তি অর্জন করা যায় না সভ্য হওয়া যায় না বিশ্বাস করুন আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করুন এই বাংলাদেশের গ্রামেগঞ্জে চলে যান দেখবেন যে অতি সাধারণ নাগরিকদের মধ্যে আপনার আমার চাইতে অনেক সুখী মানুষ সেখানে রয়েছে के सुखी आल्ला तुखी कारण तरह अंतर इतने आम गुलित फले आल्ला कड़े घर मध्य थे सुख दिए समृद्धि दिए हेदायत दिए प्रसाद अनेक वित्त वैभव अधिकारी मानस अर्जन करते अतए आजकल दाबी हे आल्लर दिखे फिर आसा সমস্ত সমাজকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে যারা রাজনীতি করেন তাদেরকেও আল্লাহর দিকে ফিরে আসতে হবে যারা পৃথিবীকে চালান বিভিন্ন দেশের অধিপতি হয়ে বসে আছেন তাদেরকেও আল্লাহর দিকে ফিরে আসতে হবে তা না হলে বিশ্বের যত সংস্কারই করেন না কেন যত নতুন নিয়মই আপনারা চালু করেন না কেন তাতে আসলে মানুষের শান্তি হবে না দেশের শান্তি হবে না সমাজের শান্তি হবে না এবং সুখী মানুষ হতে পারবে না সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ তার নবী দাউদ আল্লাহ সালাম সম্পর্কে বলছেন মনে করেছিল যে আমরা তাকে ফেতনায় পরীক্ষায় ফেলেছি তারপর সে তার রবের কাছে ইস্তেক করল এবং সে সালাতে অবনত হয়ে আল্লাহর কাছে ফিরে আসলো সুহান আল্লাহ সুভান আমরা যারা আল্লাহর কাছে ফিরে আসতে চাই এটাই একটা নিয়ম যে আমরা ওজো করে দুরা সালাত সালাদ এবং আল্লাহর কাছে তবা করব চাইব আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং শেষ রাতে যদি সেটা হয় যেটি রসুল্লাহ করতেন সেটি আরো অনেক উত্তম সালাম তার সম্পর্কে আল্লাহ বলছেন কথাকে আল্লাহ তালা এখানে উদ্ধৃতি হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ ছাড়া আমার আর কোন তৌফিক নেই আর কোন সামর্থ্য নেই তার আমি তা করেছি এবং তার কাছে আমি ফিরে আসছি আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ আলাই তিনিও এভাবে বলতেন তিনি তার কথাটিও আল্লাহ এখানে উদ্ধতি দিয়েছেন তিনি হচ্ছেন আমার রব দয়ুমুল্লাহ রব্বি তিনি হচ্ছেন আমার রব আলি তাওয় তার উপরে আমি তাওয়কল করেছি এবং তার কাছে আমি ফিরে আসছি আল্লাহ তালা খালিল ইব্রাহিম আলহিম সম্পর্কে তিনি একজন ফিরে আসা বান্দা আদিব তিনি বলছেন সহনশীল ফিরে আসা একজন বান্দা আর আল্লাহ তালা তার সকল বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন ওসলিম ইম তোমরা আল্লাহর কাছে কি ফিরে আসা হচ্ছে কি টু হ্যাপিনেস কি অর্থাৎ সুখী সমৃদ্ধ হওয়ার চাবি কাঠি হেদায়তের চাবি কাঠি এবং আল্লাহর নৈকট্য অর্জনের চাবি কাঠি আল্লাহর দিকে ফিরে না আসলে আল্লাহ আমাদের প্রতি তার বরকতের দৃষ্টি দেবেন না বরকত নাজেল করবেন না এবং সে কথাটি তিনি সুরার রাদের মধ্যে উল্লেখ করেছেন বলেছেন বলো নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা ভ্রষ্ট করে দেন অর্থাৎ ভ্রষ্ট হতে দেন কারণ ভ্রষ্ট তো মানুষ যখন ইচ্ছা করে হয় তখন আল্লাহ তালা তার জন্য সহজ করে দেন অতএবের ট্রান্সলেশনটা যদি আমরা এভাবে করি বল নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা ভ্রষ্ট হতে দেন মান আনাব এবং যাকে ইচ্ছা তিনি তার কাছে আশ্রয় দেন তার দিকে ফেরার তফিক প্রদান করেন ছোট্ট একটা যেটি রাসুল সাল্লাম পড়তেন তিনি বলেছেন কান্লাহাম রাত্রে ঘুম থেকে উঠে যখন তাহাজ পড়তেন কাল তখন তিনি বোলতেনকল কক ও কক ওন হক নারক হক ও নব হক হক আল্লাহ চমৎকার মনোমুগ্ধকার একটি দোয়া অর্থটা আমি বলছি তিনি এই দোয়াটা পড়তেন হে আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা তুমি আসমান এবং জমিনের আলো এবং এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সবকিছুর আলো তোমার জন্যই সকল প্রশংসা তুমি আসমানসমূহ এবং জমিনের ধারক সংরক্ষণকারী এবং এত দুবয়ের মধ্যে যা কিছু আছে তারও সংরক্ষণকারী তোমার জন্যই সকল প্রশংসা তুমি সত্য তোমার প্রতিশ্রুতি সত্য তোমার কথা সত্য তোমার সাক্ষাৎ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য কিয়ামত সত্য এবং নবীগণ সত্য মোহাম্মদ সত্য হে আল্লাহ তোমার জন্যই আমি আত্মসমর্পণ করেছি নিজেকে নিবেদন করেছি এবং তোমার উপরে তওয়াকল করেছি আর তোমার প্রতি আমি ইমান পোষণ করেছি তোমার কাছে আমি ফিরে এসেছি ওয়া ইলাইকা অ্যানাজ তোমার কাছে আমি এনাবা করেছি তোমার কাছে আমি ফিরে এসেছি ওয়া বিকা খাশ এবং তোমার কাছে আমি শেখায়ত করছি ও ইলাইকে হাকাম এবং তোমার হুকুম তোমার কাছে আমি হুকুম পেশ করছি অর্থাৎ আমি মেনে নিতে চাচ্ছি আমি আগে পরে যত পাপ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ও মা গোপনে এবং প্রকাশ্যে যত পাপ করেছে হেয়াল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি প্রথম তুমি শেষ তুমি ছাড়া সত্যিকার আর দোয়া আমরা কি জন্য এতগুলো কথা তিনি বলেছেন অতএব আমাদের কেও দেখেন নবী কি জানতেন না এগুলো দোয়ার মধ্যে কেন এগুলো বলতে হবে তাঁর তো বলার কথা নয় তিনি তো প্রচার করে দিয়েছেন হালাস তার মানে হচ্ছে না হালাস নয় মাঝে মাঝে গোপনে দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজেকে নিবেদন করে আল্লাহর কাছে ফিরে এসে এটা বারবার বলতে হবে এবং সেটার জন্য সবচেয়ে মক্ষম সময়টি হচ্ছে গভীর রাত তাহার্যদের সময়টুকু শেষ রাত্রির পরের সময়টুকু আসুন না আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে এই দোয়াগুলো করি নিজেদের অন্তরকে পুরোপুরি সপে দেই আল্লাহর জন্যই জীবনের প্রত্যেকটা কাজ করি তাহলে আর জীবনে খারাপ কোনো কাজ থাকবে না কারণ খারাপ কাজ কি আল্লাহর জন্য করা যায় অবশ্যই নয় আল্লাহর জন্য করতে হবে ভালো কাজ আপনার আমার প্রত্যেকটা কাজ যদি আমালে হয় তখনই সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন যদি এখলাস থাকে যদি এখলাস থাকে আর আমল সালে সৎ কাজ সৎ হওয়ার জন্য জরুরি হচ্ছে সন্ধ্যা পরিপালন করা সন্ধ্যা অনুসরণ করা যে কোনো কাজ যদি রসুল সাল্লাহামের সন্ন্য অনুপাতে হয় সেটি ইবাদত হোক আর আমলা তাহলে সেটি হবে আনালো আর সেই কাজটি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে সেটি হবে এখলাস সহ এখলাস সমৃদ্ধ এবং এ দুটো মিলে হবে আল এনাত ইলাল্লাহ আসুন জীবনের যে কোনো ক্ষেত্রেই আমরা পেশাজীবী হই ব্যবসায়ী হই শিক্ষক হই ছাত্র হই স্বামী হই স্ত্রী হই সন্তান হই বাবা মা হই প্রশাসনিক কর্মকর্তা হই অথবা রাজনীতিবিদ হই ডাক্তার হই প্রকৌশলী হই দেশের নেত্রী হই যাই হই না কেন আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি আমি আমার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে এদেশের সমস্ত জনগণকে সমস্ত নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন আল্লাহর দিকে ফিরে আসি নিজেদের ভুলগুলো স্বীকার করি অন্তত গভীর রাতে আল্লাহর কাছে স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়ে নেই তও করি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করুন তার কাছে ফিরে আসার তৌফিক দান করুন সমস্ত অন্যায় জুলুম রাহাজানি হারাম এবং সমস্ত শোধ ঘোষ দুর্নীতি সব কিছু বর্জনের তৌফিক দান করুন আল্লাহ আমাদের মুসলিমদেরকে হেদায়তের হেদায়ত করুন সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসার তৌফিক দান করুন আর আমরা আশা করব যা আল্লাহ তালা যারা এই সম্মেলনের আয়োজন করেছেন এবং দোয়া করব আল্লাহ যেন তাদের উপর বরকত নাজিল করেন তাদের প্রচেষ্টাকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ যেন এই বাংলাদেশের সহি জ্ঞানের ধারক ধারকবাহক হিসাবে কবুল করে নেন সহি আলেম প্রজ্জ্বলনের একটি মাধ্যম করে দেন আল্লাহ ওলামাইকে রামের হায়াত দ্বারাজ বাড়িয়ে দিন আল্লাহ আমাদের এবং আবারও তার কৌফিক কামনা করে সবাইকে শুক্রিয়া জ্ঞাপন করে কথা এখানে শেষ করছি হাদা সালাম